আবু হুরেরা রব্দাল্লা তালা আনু হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন যখন সালাতের জন্য আজান দেয়া হয় তখন শয়তান হাওয়া ছেড়ে পলায়ন করে যাতে সে আজানের শব্দ না শুনে যখন আজান শেষ হয়ে যায় তখন সে আবার ফিরে আসে আবার যখন সালাতের জন্য ইকামত বলা হয় তখন আবার দূরে সরে যায় ইকামত শেষ হলে সে পুনরায় ফিরে এসে লোকের মনে কুমন্ত্রণা দেয় এবং বলে এটা স্মরণ করো ওটা স্মরণ করো বিস্মৃত বিষয়গুলো সে মনে করিয়ে দেয় এভাবে লোকটি এমন পর্যায়ে পৌঁছে যে সে কয়রাকাত সাদ আদায় করেছে তা মনে করতে পারে না